আসসালাম আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ নবীনা মুহাম্মদিমাদ সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সে প্রিয় দর্শক ভাই বোনের আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের আলোচনা শুরু করেছি আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আমরা জানি আমরা তো শুধু মুসলিম হলে চলবে না আমাদেরকে আদর্শ মুসলিম হতে হবে আমাকে আমার ইসলামের মাধ্যমে সত্যিকারভাবে মানুষের কাছে ইসলামের দাবিটুকু হবে আর সেই তো আদর্শ মুসলিম যে তার কথা তার কাজ তার আখলাকের মাধ্যমে অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করবে আল্লাহ সুবাহ তারা আদর্শ মুসলিমের পরিচয় কোরআন মধ্যে দিয়েছেন এভাবে ওয়াহন আহসেন্দি ওয়াহু আহসেন যে আল্লাহবুল আলমিনের সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে সত্যকে সত্যিকারভাবে গ্রহণ করে আল্লাহ রবুল আলমী সন্তুষ্টের জন্য আল্লাহর বিধান সামনে নিজেকে অবরত করল সেই তো সত্যিকার মুসলিম তাই আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর নির্দেশ সমূহকে পালন করবে আল্লাহ রব্বুল আলমী যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে দূরে রাখবে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখবে গত পর্বে আমরা আলোচনা করছিলাম কবিরা গুণা প্রসঙ্গে আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণা বর্জন করবে পরিহার করবে কবিরা গুণায় লিপ্ত হলে আমরা বলেছি কোনো ব্যক্তি যদি কবিরা গুণায় লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি প্রাথমিক পর্যায়ে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না তাই কবিরা গুণাকে বর্জন করে চলবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেখানে আমরা কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম আপনাদের মনে হয় খেয়াল আছে সর্বশেষ যে কথাটি আমরা বলেছি সেটি হলো এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জান্নাতে প্রবেশ করার জন্য কবিরা গুণাঙ্ক সমূহ বর্জন করার জন্য তার যে করণীয় কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিনি কবিরা গুণাকে জানতে হবে ডেফিনেশান অফ গ্রেটসিন এই যে বড় বড় যে কবিরা গুণাগুলো রয়েছে যেগুলো আমাদের সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে ইমানকে পর্যন্ত বিনষ্ট করে দেয় এই যে কবিরা গুণাগুলো রয়েছে সেই কবিরা গুণাগুলো সম্পর্কে একজন আদর্শ মুসলিমকে এগুলো পরিচয় জানতে হবে যদি আদর্শ মুসলিম ব্যক্তি এই কবিরা গুনহাসমূহের পরিচয় সম্পর্কে জানতে না পারেন তাহলে তিনি কবিরা গুনগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবেন না আমি বলেছিলাম যে কবিরা গুনা এর তারিফের মধ্যে দুটি স্কুল অফ এটাকে একটি জাহান বলা হয়ে থাকে দুটি দিক রয়েছে দৃষ্টিভঙ্গি রয়েছে প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে যেটি রসুল উল্লাহ সাল্লা ইসলামের সুন্না থেকে প্রাপ্ত সরাসরি সুন্নার মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে সেটা হলো রসুলুল্লাহ সাল্লা উল ইসলাম সময় সময় কবিরা গুনাগুলোর তাদের এর সংখ্যা উল্লেখ করে দিয়েছেন রসুল উল্লাহ ইসলাম এমন কোন নির্ধারিত ডেফিনেশান দেননি কবিরা গুনাহের উল্লেখ করে দেননি যে কবিরা গুনাহা এই এই কাজকে বলা হয় থাকে অথবা তোমরা যদি এই এই কাজ করো তোমাদের এটি কবিরা গুনাহা বরং রসুল উল্লাহ সাল্লা ইসলাম কাজগুলো উল্লেখ করে দিয়েছেন কবিরা গুনাহগুলোকে যেই যেই কাজ কবিরা গুনাহ রয়েছে সেই কাজগুলোকে রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম উল্লেখ করে দিয়েছেন আহিস মহাদিস রাম এই দিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমরাও ওইটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি কারণ সংজ্ঞার মধ্যে অতিরিক্ত কোনো ফায়দা নেই সংজ্ঞার মাধ্যমে কোনো পরিচয়ের মাধ্যমে কোনো একটা করা যায় সীমাবদ্ধ করা যায় অথবা এর জন্য কোনো দাব রেগুলেশন তৈরি করা যায় এর জন্য সিস্টেম তৈরি করা যেতে পারে কিন্তু সংজ্ঞা দিয়ে মূলত তা হ্রিজুল মেথ এর ক্ষেত্রে অর্থাৎ ওই বস্তুকে মানে মাঠ পর্যায়ে অথবা একেবারে বাস্তবভাবে সেই বস্তুকে চিহ্নিত করার সংজ্ঞার মাধ্যমে কখনও কখনও ডিফিকাল্ট হয়ে যায় কঠিন হয়ে যায় তাই রাসুল্লাহ সাল্লা ইসলাম সাহাবিদকে সহজভাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন আমরা বলেছি কখনও আকবরুল খাবায়েরগুলো পরিচয় করে দিয়েছেন কখনও কখনও সাবুল মৌবে খাত পরিচয় করে দিয়েছেন কখনো কখনো মিন আকবরিল খাবার যেগুলো আছে সেগুলোকে পরিচয় করে দিয়েছেন কখনও কখনো ষাটটি বলেছেন তিনটি বলেছেন ইত্যাদি ইত্যাদি রসুল্লাহ এই বন্যা থেকে সাহাবিরা মূলত কবিরা গুনার একটি ধরন বা রসুল সাল্লাহ্লাম কবিরা গুনা বলতে কোন কাজগুলোকে বুঝিয়েছেন সে বিষয়গুলো সাহাবিদের আয়ত্তে এসে গেছে এবং সেগুলোকে সাহাবিগণ সত্যিকারভাবে বর্জন করেছেন পরিহার করেছেন দ্বিতীয় যে ইত্যহা দ্বিতীয় যে দৃষ্টিবঙ্গি সে দৃষ্টিভঙ্গিটি হচ্ছে এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণাহাকে যাতে করে নিজের আমলের যে লিস্ট আছে সেগুলো থেকে একবার সম্পূর্ণরূপে রিলেট করে দিতে পারে সম্পূর্ণরূপে মুছে দিতে পারে এর জন্য কবিরা গুনহের সংজ্ঞা সত্যিকার সংজ্ঞা যেটি আছে সেই সংজ্ঞাটি তাকে জানতে হবে এবং এর জন্য ওরামাইকরাম কবিরা গুনাহের বিভিন্ন সংজ্ঞাও তারা উল্লেখ করেছেন কবিরা শব্দটি এক বছর আল কবি রাথু কবি রাথুন মূলত মূল রুট কাথবা খ্যাবা অথবা খ্যাবেরা থিনটি ব্যবহৃত হয়ে থাকার ব্যবসায় এই রুট থেকে ডিরাইভড হয়েছে এই রুট থেকে কবিরা গুনা কবিরা শব্দটি এসেছে ফ্যথুনের ওজনে ক্যাবি লেথুন এক স্ট্রাকচার ফ্যথুনের ওজন দেয়া হয়েছে এই ওজনে এই পরিমাণে এই পরিমাপ অনুযায়ী এই ওজনই মূলত এই শব্দটি এসেছে ক্যাবিরথুন ফ্যাথুন এই ওবিরাত শব্দ সবজি করতে হচ্ছে যেটি বড় বিগ অনেক বড় বোঝায় কবিরাত যেমন আরবি ভাষায় বলা হয় তাকে আল কালিয়া তো খাবির গ্রামটি বড় দ্য বিগ যে গ্রামটি বড় তাই এটাকে কবিরা বলা হয় তাকে আর এই খাবিরা শব্দটি মূলত এক বছন এর বহু বছর হচ্ছে এল খেবা এর রেসুল্লাহিসের মধ্যে খাবায়ের শব্দটি বারবার এসেছে এমন এমনকি আমরা দেখবো কোরআন কারিন্দ সুবাহন তালা যখন কবিরা গুনার কথা উল্লেখ করেছেন তখন আল্লাহ সুবাহ কাবা কাবাই শব্দটি ব্যবহার করেছেন পুরানিক সুর আনিস একত্রিশ নমের মধ্যে আল্লাহ সুবাহ কবিরা শব্দ উল্লেখ করেছেন বোঝা গিয়েছে যে কবিরা গুনা কিন্তু একটি নয় অনেকগুলো যাতে করে বান্দাহ সত্যিকারভাবে সতর্ক হতে পারে সত্যিকারভাবে কবিরা গুনার কনসেপ্ট তার কাছে স্পষ্ট হতে পারে সেখানে কোনো বিভ্রান্তি না আসে জন্য কাবা এর শব্দ ব্যবহার করেছেন কোরআন অনেকগুলো আয়তের মধ্যেই মূলত কবিরা গুণের কথা উল্লেখ করা হয়েছে আল্লা কাবা ইন একেবারে কবিরা বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে তাই আমরা দেখি যে কাবা এর শব্দ ইসলাম একাদি খাদিসের মধ্যে উল্লেখ করেছেন এটি বহু এর এক বছন আল খেবিরা এর অর্থের মধ্যে ইবনু মন্দুর আফ্রিকির রহমতুল আলাই ইসানুল আরবের তৃতীয় খণ্ডে দুইশো নম্বর পৃষ্ঠায় বলেন যে আল কাবীরাতু হুয়াল ইস্মুল কাবীর এটা হচ্ছে বড় গুনাহকে বোঝানো হয়েছে সহহদ বাবতীনি বলে দিয়েছেন এখানে আল ইস্মুল কাবীর বড় গুনাহ যেটিটাকে বোঝানো হয়েছে মূলত কুবীরা গুনাহ তাই ইব্রিমন্দুর এর একটা পাটিভাষিক সংগাও তিনি যে উল্লেখ করেছেন তিনি বলেন যেগুলো বা বাজারের মধ্যে যেই গৃহিত কাজগুলো আছে যেগুলোকে শরীয়তে নিষেধ করা হয়েছে গর্বিত করা হয়েছে এবং লে আদিমিহা এই কাজগুলো জঘন্যতম নিকৃষ্ট হওয়ার কারণে শরীয়ত এই কাজগুলো থেকে আমাদেরকে বারণ করেছে নিষেধ করেছে আর এটাই হচ্ছে কবিরা গুণা তাই এই সংজ্ঞাটুকু দিয়েছেন এবং আফ্রিকি রহমতুল্লাসাল আলমের মধ্যে কবিরা গুনায় সংজ্ঞা দিয়েছেন আরেকটি বক্তব্য এটি মূলত ইমাম নবীর মধ্যে তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় খন্ডের আঠান্ন পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন চারটি পয়েন্ট উল্লেখ করেছেন খুব ভালো করে সুপ্রিয় দর্শক মনোযোগ দিলে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে তিনি বলছেন যে কুল্লু দাম ভিন এমন যত গুণা আছে যে গুণাগুলো খাতে মাহুল আল্লাহ রাবুল আলমীর যে গুণাগুলো কথা উল্লেখ করে সেটাকে কমপ্লিট করেছেন সম্পন্ন করেছেন কখনও জাহান্নামের হুমকি দিয়ে কখনও আল্লাহ রাবুল আলমীর গদম আল্লাহ সুবাহন তালার ক্রোধ তার ক্রোধের কথা উল্লেখ করেছেন এর সাথে কখনো লায়না অভিশাপের কথা উল্লেখ করেছেন কখনও আদাবের কথা উল্লেখ করেছেন মানে যেই সমস্ত গুনাহের ক্ষেত্রে আল্লাহ সুবাহন আলম জাহান্নামের আগুনের কথা বলেছেন অথবা আল্লাহ রবী ক্রোধের কথা বলেছেন অথবা আল্লাহ রবিনের কথা বলেছেন অথবা আদামের কথা বলেছেন এই সমস্ত কাজী মূলত কবিরা গুনা এই সংজ্ঞাটি মূলত ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বণিত হয়েছে রসুল সাল্লা সাহাবিদের মধ্যে যিনি কোরআনের সবচেয়ে উত্তম তা করতেন কোরআনের সবচেয়ে ভালো তফসিল করতেন এবং যাকে কোরআনের এর জ্ঞানের জন্য আল্লাহ সুবাহানু তালার কাছে তার নবী মোহাম্মদুল্লাহ সাল্লাম দোয়া করেছেন তিনি হচ্ছেন আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস তালকে এই কথা বর্ণিত হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত গুণা আল্লাহ হাবুল আলমিন কারণে ওই অপরাধের ভয়াবহতার কারণে বা অপরাধ এত যে আল্লাহ সুবাহান তালা কখনও জাহান্নামের কথা বলেছেন কখনও আজাবের কথা বলেছেন কখনো আল্লাহ আবুল্লাহমিনের ক্রোধের কথা বলেছেন কখন আল্লাহ আবুল্লমিনের অভিশাপের কথা উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক ভাইবোনেরা সময় হলো বিরতির এখন একটু বিরতিতে যাব ইনশা আল্লাহ একটু পরেই ফিরে আসব আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল আলি ওয়াসাল্লাম এর সন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না सम्र जीवन के सफल कर द्विधा द्वंद मूल्यबोधर अभव प्रकृत विश्वास जीवन जापन धर्म के भूल ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় सबूरी कथा पूर्वे की तात्पर्य प्रदान जीवन सफलता कीन तेलावे क्यों जो शैम पालन करज कर खुशी हन সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতি থেকে আমরা বলতেছিলাম বিরতির আগে যে কবিরা গুনাহের সংজ্ঞা বিভিন্নভাবে ওলামায় কালাম তুলে ধরেছেন উদ্দেশ্য হচ্ছে কবিরা গুনগুলোকে চিহ্নিত করা উদ্দেশ্য এই নয় যে কবিরা গুনাগুলোর পরিচয় দিয়ে মানুষের কাছে কবিরা গুণাগুলোকে মানে অস্পষ্ট করে দেয়া এমন পরিচয় তুলে ধরা যে পরিচয়ের মাধ্যমে কবিরা গুনা কি সেটা পাওয়াই কঠিন হয়ে যাবে এমনটি নয় মানে যেই সমস্ত গুনাহের ক্ষেত্রে আল্লাহ সুবাহ জাহান্নামের আগুনের কথা বলেছেন অথবা আল্লাহ রাবুল আলমের ক্রোধের কথা বলেছেন अथवा अल्लाह गुलाम अबी सहर कथवा आदमे कथा समस्त क्ज ही मूलत कबिला गुना संज्ञाटी मूलत इबनी आब्बास रजी अल्लाह वर्णित है रसल सलाम सहबी मध्य जिन्हें सब चे उत्तम ताविल करतें कुरान्व सबसे भलो तफसर करतें कुरान तफसर एर ज्ञान अल्लाह सुबहान तला नबी मोहम्मद रसल्लाम दुआं कर তিনি হচ্ছেন আবদুল্লাহবিনী আব্বাস রদি আল্লাহ তালু আবদুল্লাহবিনী আব্বাস রোদ্দুল্লাহ তোলাকে এই কথা বর্ণিত হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন জঘন্যতার কারণে ওই অপরাধের ভয়াবহতার কারণে বা অপরাধ এত মারাত্মক যে আল্লাহ সুহানা তালা কখনও জাহান্নামের কথা বলেছেন কখনো আজহাবের কথা বলেছেন কখনও আল্লাহ রাবুল্লা আলমিনের ক্রোদের কথা বলেছেন কখনও আল্লাহবুল্লাহামিন অভিশাপের কথা উল্লেখ করেছেন কবিরা গুণা হচ্ছে মূলত এমন অপরাধ এমন অন্যায় এমন পাপ কাজ যে পাপ কাজ কোনো ব্যক্তি করলে তাহার প্রতি আল্লাহরুল আলমিন রবিশাব ক্রোধ এবং আল্লাহর আজাব কি জাহান্নাম এ যাওয়ার কারণ হয়ে যায় এই সমস্ত কাজগুলো হচ্ছে কবি আগুনা এটাই এমনি আব্বাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত এবং এটাই আমরা দেখি যে মূলত যখন কোরআন এবং হাদিসের সমস্ত অনুসূসগুলোকে একসাথ করা হবে সমস্ত আলোচনাগুলোকে একসাথ করা হবে তখন আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে মূলত কবিরা গুণা এই পরিযায়ের তাই একজন আদর্শ সমস্ত ব্যক্তি যখন কোন আনে মতে কোনো আমল আল্লাহ রাবুল্লা আলমিন নিষেধ করেছেন জানবেন তিনি একটু ভালো করে জানবেন যে নিষেধ করেছেন কোন পর্যায়ে নিষেধ সে সম্পর্কে আল্লাহ রাবুল্লা আলমিন কী বলেছেন যদি বলেন যে এর জন্য তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে অথবা এটি জাহান্নামে যাওয়ার কারণ যদি এমনটা বলে থাকে তাহলে একজন আদর্শমস্তি ব্যক্তি স্পষ্ট হয়ে যাবে তার কাছে এই বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হবে যে কবিরা গুনা মূলত একাস্টি কাজটি তাই তিনি এটাকে বর্জন করবেন সুপ্রিয় দর্শক এখানে আমি একটি উদাহরণ দেব শুধুমাত্র অনেকগুলো উদাহরণ দিয়েছেন যেগুলো আমরা ইতিমধ্যে আপনাদের সামনে পেশ করেছি একটি হাদিসের মধ্যে সমস্ত বেদাৎগুলো একেবারেই বিভ্রান্তি কুল্লু বেদ আতিন দলায়লা এগুলো সাল্লাহাম বলেছেন এগুলো গুমরাহি এবং বিভ্রান্তি এরপরে আসম বলতে এবং জাহান্নামের কারণার এগুলো জাহান্নামে মানুষদেরকে দাবিত করবে জাহান্নামের দিকে ঠেলে দেবে এবার আমরা কি বুঝতে পারলাম আমাদের কাছে কোন বিষয়টি স্পষ্ট হয়েছে স্পষ্ট হচ্ছে এই কথা যে মূলত বেদাহাত ইসলামে কবিরা গুণা যেহেতু করা হয়েছে সেটি কবিরা গুণা কুল্লু বেদাত কিন্তু আলাই আলা সমস্ত বেদাত এখানে একটি বেদাতকে বাদ দেওয়া হয়নি এই কথা এখানে বলা হয়নি যে না বেদাতের মধ্যে কিছু কিছু বেদাত আছে যেগুলো যেগুলো মানুষের জন্য উপকারী অথবা যে সমস্ত বেদাতের মধ্যে ভালো কিছু আছে এই ধরনের কোন বক্তব্য এখানে আসেনি উল্লাম বলেছেন কুল্লু বেদাত বেদাতি বিভ্রান্তি সমস্ত বেদাতি বিভ্রান্তি গুমরা বেদাত আমাদেরকে খুব দ্রুত ঠেলে দেয় দিকে এটি কবিরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এবং আমরা এই যে সংজ্ঞা ইমনি আব্বাস দিয়েছেন বা কবিরা যে সংজ্ঞা আপনাদের কাছে আলোচনা করলাম সেই সংজ্ঞার আলোকে আমরা কবিরা গুণাগুলো চিহ্নিত করতে গিয়ে একটি কবিরা গুণা সম্পর্কে আপনাদের উদাহরণ দিলাম সুপ্রিয় দর্শক আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে বেদাহাতকে মূলত এইভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই এটি কবিরা গুণা নয় এটি কবিরা গুণা কারণ বেদাতের ব্যাপারে আসরুল্লাহ সুল্লাহ ইসলাম সরাসরি জাহান্নামের কথা উল্লেখ করেছেন বেদাহাতের পরিণতি আসরুল্লাহ সুল্লাহ ইসলাম জাহান্নাম হিসেবে দেখিয়েছেন তাই এটি কবিরা গুণা যদি কোনো ব্যক্তি বেদাত লিপ্ত হয় তাহলে সে ব্যক্তি ওই জাহান নামের যে পরিণতির কথা আসলে সাল্লা সাল্লাম জানিয়েছেন ঠিক সেই পরিণতির দিকে তাকে দাবিত হতে হবে তাই আমরা জানতে পারলাম যে বেদাত কবিরা গুণা আর এই কবিরা গুণা যদি কোনো ব্যক্তি করেন একটু আগে আমরা আলোচনার মধ্যে আপনাদেরকে বলেছিলাম একটু আগে আপনাদেরকে জানিয়েছি কোন ব্যক্তি যদি কবিরাগ্রহ করে সে প্রথম পর্যায়ে জাননাথে যাওয়ার তাকে কাছে বা করলে তাহলে যেতে পারবে না এবং আমরা সামনে আলোচনার মধ্যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যে একজন ব্যক্তি যখন কবিরাগ্রহাতে লিপ্ত হয় তাহলে ইসলাম তার ব্যাপারে কি বক্তব্য দিয়ে থাকে তার হুকুম কি হবে সে বিষয়টি সামনের আলোচনার মধ্যে আসবে ইনশাল্লাহতলা আমি যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম যে আমাদেরকে জানালেন যে এই কাজটি বেদাহাত এটি জাহের নামে যাওয়ার কারণ তাই আমরা সহজে বুঝতে পারলাম যে বেদাহাত হচ্ছে মূলত কবি আগুন এই চিন্তা করার একজন আদর্শ মুসলিমের কখনো উচিত নয় আবার আমাদের সমাজের মধ্যে এমন কিছু ভাইও বা আছেন এমন কিছু সভ্য আমাদের সমাজের মধ্যে আছেন যাদের ধারণা হচ্ছে যে বেদাত এটি তো অনেক বড় বাদত এই বাদত হিসেবে তারা বেদাতকে মূলত চিহ্নিত করেছেন ফলে তারা বেদাত করেন না বরং তারা এই বাদত হিসেবে এই কাজগুলো সম্পন্ন করার জন্য তারা নিজেদের সকল প্রচেষ্টা চালিয়ে যান সুপ্রিয় দর্শক আমরা এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে যেটি বলতে চাচ্ছি সেটি হলো এই যে কোনো ব্যক্তি যদি বেদাতে লিপ্ত হয় তাহলে তিনি আসলেই কবিরা গুনের ক্ষেত্রে অবহেলা করলেন ঠিক করলেন না আদর্শ মুসলিম ব্যক্তি বেদাতকে পরিহার করবে একটি উদাহরণ দিলাম এই উদাহরণ থেকে আমরা এই শিক্ষাটুকু নিতে চাই যে আদর্শ মুসলিম ব্যক্তি নিজের জীবনে কোনটি কোনটি কবিরা গুনাহা সেটাকে তিনি চিহ্নিত করে নেবেন যদিও রসুল্লাহ সাল্লা ইসলাম সমস্ত কবিরা গুনাহাকে আমাদের জন্য চিহ্নিত করে দেননি এবং একথাও আপনাদেরকে এর মাধ্যমে জানালাম যে আপনি দেখবেন রসুল্লাহ সাল্লা যতগুলো কবিরা গুনার কথা আলোচনা করেছেন সেখানে কোথাও এই কবিরা গুনা এই ঝন্যতম কবিরা গুণা যে কবিরা গুনাটুকু মানুষ করবে এবং ইবাদত হিসেবে করবে এই ঝন্যতম কবিরা গুনা সম্পর্কে রসুল্লাহ সাল্লাম কোন বক্তব্য দেন নেই সেখানে এগুলো সংখ্যার মধ্যে আসেনি কেন আসেনি এর কারণ হচ্ছে রসুল সালসাল্লাম এই বিষয়টি একেবারে ভিন্ন করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা যখন হাদিসের মধ্যে দেখবো সাল সাল্লা সাল্লাম ভিন্নভাবে এই বিষয়টি সতর্ক করেছেন এভাবে বলে যে কাজগুলো আছে নতুনভাবে উদ্ভাবিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে তোমরা সতর্কতার সাথে পরিহার করো সেগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখো বেদা সুলসালী ইসলাম বলে দিয়েছেন সমস্ত নতুন আবিষ্কৃত বিষয় দিনের ক্ষেত্রে যেগুলো নূতনভাবে আবিষ্কার করা হয়েছে সেগুলো বেদাহ সেগুলো বেদাত এই বিষয়টি আমাদের জানতে হবে রসুল উল্লাহ সাল্লা ইসলাম এখানে বেদাহাতের পরিচয় দিয়ে বেদাহাতের পরিণতি সম্পর্কে বলে দিয়েছেন এবং সেটি যে কবিরা গুনা স্পেশালি রেসুল উল্লাহাম ভিন্নভাবে আলোচনা করে দিয়েছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি তাই কবিরা গুনহায়ের পরিচয় নিয়ে তিনি কবিরা গুনহাগুলো জেনে সেগুলোকে বর্জন করার জন্য চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এবার আমরা দুই নম্বর যে পয়েন্টটি আলোচনা করব আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনা পরিহার করার ক্ষেত্রে বর্জন করার ক্ষেত্রে যেই সমস্ত কাজগুলো তার অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে যেগুলো তার দৃষ্টি সামনে রাখতে হবে সেই কাজগুলোর মধ্যে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুণা ক্যারির শরীরতে তার স্ট্যাটাস কি রয়েছে হুকুম কী রয়েছে এবং সে কবিরা গুণা করার কারণে সত্যিকারভাবে তার সাথে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনাকারীর সাথে তার আচরণ কেমন হবে এই বিষয়গুলো তাকে অবশ্যই জানতে হবে কারণ এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা সেক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাব সেটি ইসলামী শরীয়ত এর বাইরেই চলে যেতে পারি এবং আমরা কবিরা গুনাকারীর হুকুম না জানার কারণে সেক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি আর তাই হয়েছে মুসলিম উম্মাহ কবিরা গুনাকারীর বিষয় নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছে যে বিতর্কটুকু মূলত হওয়ার কথা ছিল না বিতর্ক বিষয়গুলো রসুল্লাহ সাল্লা উল ইসলাম আগেই আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন হাদিসের মাধ্যমে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন কিন্তু তারপরেও একদল লোক এমনভাবে বিতর্কে লিপ্ত হলেন শেষ পর্যন্ত তারা কবিরা গুনাকারীকে কেউ জাহান্নামে দিলেন আবার কেউ সরাসরি জান্নাতে দিয়ে দিলেন সুপ্রিয় দর্শক আজকে হাতে সময় তো নেই তাই আজকে এখানে শেষ করতে হবে ইনশা আল্লাহ তালা আগামী পর্বে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বেও আমাদের সাথে পাবো আপনাদেরকে প্রত্যাশায় এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ ও আসসালাম আলাইকুম ওরিথ আপনার আপনার পারে। শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক BANDO 3096 SWIFT BIC IBO 22 बेमेल करेट पीस टी डटी मानव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 দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় मोमिन बंदा निजेटी क्ज के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु आज रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पिस